আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুরাটা কি এই মহারম মাসের দশ তারিখ আসলে আমরা আসুরার দিন বলি এবং সবাই কাছে আমাদের পরিচিত যে এই দিনটি একটা সম্মানিত দিন এই দিনটি একটি পবিত্র দিন এই দিনটি আসুরের দিন তা আসলে আসুরের দিনটা কি এটা প্রথম আমাদের জানা দরকার আসুরা হল স্মরণীয় দশম দিবস আরবিতে মানে দশ আর আষারা থেকে আসুরা আসুরা হলো দশম দিবস যেই দশম দিবসটা স্মরণীয় কোনো একটা কারণে को विशेष कारण जे दिन की स्मरण्य है आरबी भाषा ओ दिनगुलो के बला है जेब नवम तारीख हम से बोला तुआ विभिन्न दिवस के नामकरण तो से हिसाब से स्मरणियों एक दस तारीख दशम दिवस से नबी सल्लाहुअलसल्लम भाषा ये नामकरण से यो में आसूरा स्मरणियों दशम दिवस रबी नाजिल करें दस तारीखे घटना घटसे ए रकम आयाते कारिमा अल्लाह पक नाजिल करेंसुल्लाम थे কিছু হাদিস আমরা পাই যে হাদিস মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই দিনটা কেন স্মরণীয় কেন এটা আসরা আব্দুল্লা বিন আব্বাস রাদ আল্লাহমা থেকে বর্ণিত তিনি বলেন কাদেমা রসুল্লাহ আলাইহাল আল মাদিনা আল্লাহ রসুল সাল্লা ইসলাম হিজরত করে মদিনা আসলেনা আসার পরে মহারম মাসের দশ তারিখের দিনে ইহুদিরা সিয়াম পালন করতেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন মা आल्लासु मुहूटा एम कौन दिवस जे दिवस जिन तुम्हरा आज के सियाम पालन करतेस ते इक्टि जिनिस गुरुत्वपूर्ण सेलो हिजरतर आगे अल्लाह रसूल सल्लाम तेर बसर मक्का मकार्रमाय तेल यही तेर बसरे मक्का मकार्रमाय नबी सल्लास्ल्लम काम पालन करते देखें नहीं কারণ এই যে বছর মুর্শিকেরাও সিয়াম পালন করতেছে তাহলে মুর্শিকদের কাছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন এই আশুরা পালন করতো না কিন্তু মদিনা যাওয়ার পরে আল্লাহর সাল্লা দেখতে পেলেন যে ইহুদিরা এই আশুরার দিনটা পালন করতেছে এমনকি তারা রোঝাও রাখতেছে সিয়ামও পালন করতেছে নবী সাল্লা সালাম কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তরে বলল তখন ইহুদিরা বলল যে এই দিনটা একটা ইয়মন আজিম এই দিনটা একটা বিশেষ দিন মহান দিবস তাহলে বোঝা যায় মুসা আলহি সালামের যুগ থেকেই এই দিনটা পালন হয়ে আসতেছে এবং এটাকে ইহুদিরা পালন করা মানে যে আলহিমের সময় থেকেই এই আজিমটা এই মহান দিবসটা পালন হয়ে আসতেছে এজন্য তাদের কাছে এটা স্পষ্ট তারা বলে দিলেন হাজা ইয়ৌমন আজিম এটা একটা মহান দিবস কেন মহান দিবস কারণ এই দিনটিতে আল্লাহ রবীন্ন মুাম এবং তার কাউমকে নাজাদ দিয়েছিলেন সুহান আল্লাহ এই দিন আল্লাহ রবুল্লা আলমিন মুসা আলি সালাম এবং তার কাউমকে মুমিনদেরকে ইমানদারদেরকে আল্লাহ পাক এই দিন নাজাদ দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন এবং তার আলদেরকে তার আহালদেরকে তার অনুসারীদেরকে আল্লাহ রাখস করেছিলেন তাহলে এই দিনটা একজন তাগুতের বিশ্ববিখ্যাত তাগুত প্রথম শারীর প্রথম শ্রেণীর একজন তাগুতের পতন দিবস ধ্বংসের দিবস আর একজন নবীর এবং মুমিনদের মুহিনের অনুসারীদের আল্লাহর শুক্রিয়া স্বরূপ এই দিন সিয়াম পালন করতেন ফ নাহনু না আর আমরো কারণে সিয়াম পালন করি সোহান আল্লাহ মুসা আলহিম শুক্রিয়াত শুকর আদায় করে এই সিয়াম পালন করেছেন আর আমরা যেহেতু মুসা আল্লাহিসের সুন্নত অনুসারে আমরাও এই দিন সিয়াম পালন করি তখন আল্লাহ রসুল বললেন ফানাহানু আহাক আমি তো আমরা তো মুসা আল্লাহিসামের সাথে তোমাদের সাথে সম্পর্কের দিক থেকে আরো বেশি ঘনিষ্ঠ কারণ মুসা আলহিম যে তহিদের অনুসারী যে তহিদের দাওয়াত দিয়েছেন আমরাও সেই তহ অনুসারী সেই তহিদের দিই কিন্তু তোমরা মুসা আলহিসের অনুসারী দাবি করলেও মুসা আলহিমের সেই শিক্ষার উপরে তোমরা নাই মুসা আলাইসাল্লাম যে তওহিদের উপরে তোমাদেরকে রেখে গেছেন সেখান থেকে তোমরা বিচ্যুত হয়ে সির্কের দিকে চলে গিয়েছ মুসা আলহিমাম তোমাদেরকে যেই শূন্যতের উপরে রেখে গেছেন তোমরা সেখান থেকে অনুসারী তখন আল্লাহ রসুল সাল্লা এই দিন আসুরের দিন সিয়াম পালন করলেন এবং সাহাবাইকরামদেরকে মুমিনদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন সোহান আল্লাহ তাহলে বোঝা গেল যে এই দিন আসুরা কেন আসুরার কারণটা কি এইটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দিনে মুসা আলাই ইসলামের নাজাত মুমিনদের নাজাত ফেরাউনের ধ্বংস এর মাধ্যমে এই নবী সাল্লা ইসলাম এই হাদিসা স্পষ্ট করে দিলেন যে এই কারণেই মূলত মুসা আলহি সাল্লামের যুগ থেকে শুরু করে এই আশুরা পালন হয়ে আসতেছে এখানে আল্লাহাক কেন মুসা আলাহি সাল্লামের এই ঘটনাটাকে স্মরণ করিয়ে রাখতে চান এটা একটা প্রশ্ন যে এরকম তো পৃথিবীতে আরো অনেক ঘটনা স্মরণীয় ঘটনা ঘটছে কিন্তু আল্লাপাক সবগুলাকে এরকম স্মরণীয় না করে মুসা আলহি সালামের এই ঘটনাটাকে কেন আল্লাহ রব্বুল আলমিন ম পর্যন্ত স্রণ করিয়ে রাখতে ছা। আলাভা করানে কারিমে সরাল বা ং ৫ ন্ব আয়াতে এই ঘটনাটার দিকে আলভা ইঙ্গিত করেছে।ইদিননাজাই না কম মি লিফ আও না ইসু ম না কুম স আ আদা বিদা বিহ আল্লাখ করিয়ে দিলেন এজহাবা ইনাহ তোমরা দুইজন মুসা এবং হারুন তোমরা ফেরাউনের কাছে চলে যাও কারণ ফেরাউন তগুত হয়ে গেছে তগুত হইল কাফের উপরে মুশিক কাফের মুনাফেকের চাইতে আর উপরের স্তর হইল তগুত তগুত হইল সে নিজেও আল্লাহর দিন মানে না আরেকজনকেও মানতে দেয় না কাফের হইল সে নিজে মানে না মুশ্রিক সে নিজে সেরেক করে কিন্তু তগুত নিজে কুফরি করে নিজে সেরেক করে আবার অন্যকেও সেরেক করতে বাধ্য করে অন্যকেও কুপুরি করতে বাধ্য করে নিজে আল্লাহর দিন মানানো অন্যকে কে মানতে দেয় না তো পাক জন্য আল্লাপাক করেছেন যে সে হল হলো একটা বড় তাগুত কেয়ামত পর্যন্ত পৃথিবীতে দুই ধরনের মানুষ পাওয়া যাবে। এক ধরনের মানুষ থাকবে এরা মুসা আলহিসের অনুসারী আরেক ধরনের মানুষ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত থাকবে যারা হবে ফেরাউনের আদর্শের অনুসারী तगत ही आदर्शर अनुसारी दुई श्रेणी मानूष एके बारे से मुसा आलिस्लम से क्या पूर्व पर्त श्रेणी मानुष अब्याहत यह आल्ला रबुल्ला आलमीन एखे केमत पर्तन के स्मरण करिए रखते चान जे जदि जरा मुसा आलिस्लम अन्सारी हो कम पर्त तमयिक অনেক ঝুলুম নির্যাতন কষ্ট অনেক কিছু তাদেরকে বক করতে হবে কিন্তু পরিশেষে বিজয় তাদেরই হবে আর যারা তগতের অনুসারী হবে তারা হয়তো কিছুদিন অনেক আধিপত্যের সাথে অনেক ক্ষমতার সাথে অনেক জাঁকজমকের সাথে তারা পৃথিবীতে জীবনযাপন করবে কিন্তু পরিণতিতে দুনিয়াতেও তাদের ধ্বংস আখেরাতে তো তাদের ধ্বংস আছেই আল্লাহ রবুল আলমিন এই ধারা আর নবীওয়ালা ধারা এই দুইটি ধারাকে এবং কি বৈশিষ্ট্য সেগুলো আল্লাপা বর্ণনা করেছেন একটা একটা করে অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাপাক বর্ণনা করেছেন ফেরাউনা আলাপে আল্লাপাক বলেন ফেরাউন পৃথিবীতে অহংকার করত সে तार्षमता करत तार से मध्य सब चुनाव क्षमता आखलाक बैशिष्ट अहंकार पृथ्वी जिसको मानुषे एरक अहंकारी थे फेराउनर अनुसार फेराउनर आदर्श द्वारक फेराउनर बड़ बैशिम ফের যারা দুর্বল থাকতো দুর্বল জাতি ছিল তাদের উপরে এসে বিভিন্ন ধরনের নির্যাতন চালাইত নির্যাতনটা কেমন নারীদেরকে জীবিত রাখত কিন্তু ছেলে সন্তানদেরকে কিশোর যুবক শিশু ছেলেগুলোকে হত্যা করতে। আজকে সারা পৃথিবীতে আমরা যদি তাকায় দেখি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সেখানে সেই বর্বর ইহুদিবাদীরা সেই মুসলিম যুবকদেরকে কিশোরদেরকে শিশুদেরকে বিশেষ করে ছেলেদেরকে তারা হত্যা করে নারীদেরকে জীবিত রাখে ফেরাউনি আদর্শের দ্বারক বাহক এখনো পৃথিবীতে বিদ্যমান সেই মিয়ানমারের দিকে আমাদের পার্শ্ববর্তী এখানে যদি আমরা লক্ষ্য করি সে রাখাইনে আমরা দেখেছি কিভাবে পুরুষ মানুষগুলোকে যুবকগুলোকে সব মেরে ফেলেছে জবাই করে হত্যা করেছে শুধু নারীগুলোকে এই দিকে আমাদের দেশের দিকে ঠেলে দিয়েছে বেশিরভাগ নারী পুরুষ সব প্রায় মেরে ফেলছে যুবক মেরে ফেলছে এটা বা হক ঠিক সারা দুনিয়াতে কাজটা করেছে ফেরাউনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ফেরাউন তার জনগণের মধ্যে তাফ্রিক করে রাখত মানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দল উপদলে বিভক্ত করে রাখতো जाते मानस संगबद्ध हो तरह बिुदे किसुत ना फनी बुद्धि आज क्यों पृथ्वी सारा दुनिया तवतर अनुसार फेरा अनुसार चिंता करे, तार प्रतिपक्ष जरा तरा जान ऊक्यबद्ध होते नजर ते विभिन्न कौशले तरफ पिछने कोटी कोटी डलार बनियोगे क्षुद्र क्षुद्र दल उपदले विभक्त कर रखे আজকের দুনিয়াতে মানে সবচেয়ে বড় শক্তি হলো মুসলিম কিন্তু যারা সবচেয়ে বড় শক্তিশালী তারাই আজকে পৃথিবীতে মার আর যারা দুর্বল ছিল তারা এখন মার দে মার খায় পৃথিবীতে একটা জাতি সেটার নাম হল মুসলিম কেন মার খায় মার খাওয়ার পরেও এই জাতি ঐক্যবদ্ধ হইতে পারে না মানে মার খাইতেছে তাও এক হয় না কারণ এরা যাতে ঐক্যবদ্ধ হইতে না পারে বিভিন্ন নিয়ে দলাদলি আছে তারপরে দাড়ির ডিজাইন নিয়ে দলাদলি আছে কত রকমের দলাদলি যে মুসলিম মার মধ্যে তৈরি করা হয়েছে এগুলো ফেরাওনি আদর্শের ধারক বাহক যারা তারাই পিছনে ইন্ধন দেয় এরপরে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে মানুষের সাথে করকশ আচরণ করত আল্লাপ আরো অনেকগুলো বৈশিষ্ট্য ফেরাউনের এরকম বর্ণনা করেছেন সুরাল প্রথম থেকে চল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহরুল আলামিন এই মুসা আল্লাহ ইসলাম এবং ফেরাউনের কথাগুলো বিস্তারিত আল্লাপাক বর্ণনা করছে কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক ফেরাউন এবং মুসা ঘটনা এত বেশি বর্ণনা করেছেন অন্য কোনো এগুলোর বিশাল অংশ জুড়ে আল্লাহ সুবাহ শুধু মুসা আলহিসাম আর ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন সোহান আল্লাহ তাহলে আশুরাকে আল্লাপাকে এই জন্যই স্মরণীয় করে রাখতে চান যাতে কেমন পর্যন্ত মুসলিমদের মধ্যে ফেরাউনি কোন আখলাক এগুলো যেন না আসে এগুলো থেকে মুসলিম দূরে থাকবে আর সবসময় নবীওয়ালা আখলাক নবীওয়ালা ধারা মুসা আলহিসের আখলাক যেন তাদের ভিতরে আসে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ